created with free version for non commercial use onal uttam charitra qala tini bolchen kana til yahud taqul yahudider ekti bhramto dharona chilo tara bolto iza atar rajulo imratahu min do borihafi qobliha qon shami jodi tar istrir kache pechon dik thike pechon dik thike samne shohobosh kore পায়ুপথে নাই পায়ুপথে তো হারাম কিন্তু সামনের যে পথ আল্লাহ পাক যেটাকে শস্য ক্ষেত্র বলেছেন তাতেই আসলো কিন্তু পেছন আসলো নয় আহওয়াল ইয়াহুদিদের ভ্রান্ত একটি ধারণা ছিল তারা বলতো যে এইরকম সহবাসের পরে যদি পেটে বাচ্চা গর্ভ করে বাচ্চা আসে সেই বাচ্চা কি হবে টেরা হবে বক্রা বুঝেন আহ এক কথা আমার উদ্দেশ্য হচ্ছে বুঝে নাও আপনারা বুঝে নিলি হলো নিজে নিজের ভাষায় এখন তর্জমা করেন আপনারা আঞ্চলিক ভাষায় অনুবাদ করেন সেলেটি ভাষা চিটাঙ্গি ভাষা আপনার বারমার ভাষা যেই ভাষায় তর্জমা করবেন করেন আহ মানে হচ্ছে শস্য ক্ষেত্র তোমাদের ক্ষেত সরুপ আপনার জমিতে চাষাবাদ শুরু করবেন জমির পশ্চিম দিকে করবেন না পূর্ব দিকে না উত্তর দক্ষিণ থেকে আপনার ইচ্ছা কারো বলার আছে না কারো বলার নেই সেতুম সুতরাং তোমরা তোমাদের ক্ষেত্রে যেমন ভাবে চাও আইনা সেতুম না আইনা মানে যেখানে যেখানে মানে তাহলে ক্ষেত্র আলাদা হয়ে না ক্ষেত্র আলাদা হলে চলবে না ক্ষেত্র মাত্র একটি দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই একটি হচ্ছে শস্য ক্ষেত্র द्वित शेत ना स्त्री क्षेत्र ना कथा बुजान ना विषय मानुम जेम भाव बसे दिए चाओ सु चाओ पेन दिखाई सामने शस्येत ठीक है शेत ठीक कईफा सेतुम आईना স্থান পরিবর্তন না একাধিক আল্লাহ তৈরি করেননি নিজের জন চাহিদা পূরণ করার জন্য আল্লাহ ফেকর একটি শুধু ক্ষেত্র তৈরি করেছেন সেটা আরবি ভাষায় কবুল এই জন্য বলা হয়েছে কবুল ফি কবলে হা সামনের দিকে হাদিস আর মুসলিমের এই হাদিস বাক্য গুলি সহিমিসা সহবাসের ব্যাপারে সহবাসের যে নিয়ম নীতির ক্ষেত্রে তারা বিনা কোনো দলিল প্রমাণে বিষয়টাকে একবারে সংকীর্ণ রেখেছিল যে এইভাবেই শুধু আসতে হবে স্ত্রীর কাছে অন্য কোনোভাবে যাওয়াই যাবে না আর ইহুদিরা মোদিনায় বসবাস করত। আওস এবং খাজরাজ যারা নবী করিম সাল্লাহামের প্রতি ইমান নিয়ে এসে পরে আনসারিতে পরিণত হইল আনসারগোত্র জি আওস এবং খাজরাজ এরা মনে করত যে আমাদের কাছে তো কোনো ধর্মীয় গ্রন্থ নেই আর এই এইদিদের কাছে আছে সুতরাং তাদের কাছে ধর্ম সম্পর্কে জ্ঞান বেশি আছে ওদের কথাগুলি ওরা মেনে ওদের কথাকে কি করতো মেনে যদি সম্প্রদায় কথা বসবাস করে আল্লাহর জমিনে তো যারা একটু সিনিয়র তাদের কাছে যারা জুনিয়ার তারা নথি স্বীকার করে ঠিক না কাছে ওরা একটু নথি স্বীকার করতো এরা তাদের কথাবার্তা বিশ্বাস করত। खंडन कर लेंगे आल्ला अनुमति दिले तुम्हारे स्त्री तुम्हारे खेत सूतरा जेको नियम तुम्हारा सहबास करते असुविधा नहीं क्या जैसे एक এবং স্বামীর জন্য স্ত্রীর সাথে সহবাস করা যেকোনো নিয়মে জায়জ রয়েছে সামনে পিছনে দাঁড়িয়ে বসে কায় মাতান ভাষ্যকার বলছেন যতক্ষণ পর্যন্ত ক্ষেত্র ঠিক রয়েছে একটি রয়েছে আমরা শরীয়তকে বিশ্বাস করব আর তারপরে যদি যারা বিশেষজ্ঞ তারা যদি বলে মেডিকেল সায়েন্সের তাহলে সেটা আলাদা কথা কিন্তু তাও বলে না এ কথায় ভাস্যকার এখানে বলেছেন এতে নবী কারিম সাল্লাহাম এর মেডিকেল যে ডাক্তারদের বড় ডাক্তার ছিলেন এতে কোনো এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফকরাবাহ আলমী যেন আমাদেরকে কোরআনে বাহাদিস জানার মানার পালন করার তফিক দান করেন আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন সুখী করেন আল্লাহ ফকরাবাহ আলমের প্রত্যেককে অন্যের হক আদায় করা তৌফিক দান করেন ভাইদেরকে আল্লাহ পাক পবিত্র জীবন দান করেন আল্লাপাক দুনিয়াতেও সুখী করেন আখেরাতেও সুখী করেন জাহান্নাম থেকে রক্ষা করেন জান্নাতুল ফির দৌস করেন আমিন ও সাল নবীরা মোহাম্মদ ওসাহী